আনাস রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সে ইমানের স্বাদ পায় এক যার নিকট আল্লাহ ও তার রাসুল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয় দুই যে একমাত্র আল্লাহরই জন্য কোনো বান্দাকে ভালোবাসে এবং তিন আল্লাহ তালা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফরে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে